টিভি বাংলা মানবতার Samadhan আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহামা বিশ টিভি বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসমান থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের মোহা সমূহ চিরন্তন সত্য বিধিবিধানসমূহ একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি দুনিয়ার সকল মতবাদ বাদ দিয়ে দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আসুন আল কোরআনের মূলনীতির দিকে আল কোরআনের চিন্তা নীতির দিকে আল কোরআনের রাব্বানি হিদায়তের দিকে আর কতকাল আমরা মানুষের মস্তিষ্ক প্রসূত বিভ্রান্তিকর অন্ধকারময় এবং মানব জাতিকে ব্যর্থতার অতলতলে তলিয়ে দেওয়ার মতো সব তন্ত্র মন্ত্র মতবাদ নিয়ে আমাদের জীবনকে ক্ষয় করব আর সময় নেই কেয়ামত ঘনিয়েছে এমাম মাহাদি ঈশা আলহিসাম তাদের আগমন ঘনিয়েছে ইনশা পৃথিবীকে পরিবর্তন করে দিতে হবে আরেকবার ইসলামের নূরে গোটা বিশ্বকে নুরানি করতে হবে আরেকবার সারা পৃথিবীকে ইসলাম দিয়ে শান্তিময় করে দিতে হবে ঘরে ঘরে ইসলামের বাণী আমাদেরকে পৌঁছে দিতে হবে অতএব সকল তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে ফেলে দিই আসন কোরআনিক হেদায়েত। চিরস্থায়ী সত্য সব মূলনীতি সব বিধি সব গাইডলাইন আমরা গ্রহণ করে নেই। আজকে কোরআনিক মূলনীতি সমূহের যে মূলনীতিটি বর্ণিত হয়েছে সমস্ত নবী রাসুল যেই মূল নীতিটি নিয়ে পৃথিবীতে এসেছেন সমস্ত আসমানি গ্রন্থ যেই মূল নীতি নিয়েছে যে বিচার হবে সেই মূলনীতি যারা মেনে নেবে তারা জান্নাতে যাবে আর মূলনীতি যারা মেনে নেবে না তারা জাহান নামে যাবে সেই মহা মূলনীতি যেই মূল নীতির উপরে সারা বিশ্বের অস্তিত্ব নির্ভর করছে এই মূলনীতি বিশ্বাস একজন মানুষ যেদিন থাকবে না সেদিন কেয়ামত হয়ে যাবে অবশ্যই বুঝতে পেরেছেন যা আমি কোন মূলনীতির কথা বলছি কোন ইউনিভার্সাল জাগতিক চিরন্তন সেই রব্বানি বিধানের কথা বলছি সংবিধানের কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা সেটি হলো লাহা ই সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এই কালেমার সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে বলেছেন জ্ঞানী হতে বলেছেন হৃদয়কে এই কালেমার জ্ঞানের নূরে নূরানি করতে নূরেছেন গোটা অস্তিত্বকে এই কালেমার আলোকে সাজিয়ে নিতে বলেছেন আল্লাহ বলছেন তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো সত্য মাবুদ নেই হৃদয়ের কোনো প্রিয় নেই জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যার সামনে ভালোবাসায় আমি বিগলিত হয়ে নেই। তিনি পড়বেন যদি আকাশ জমিন গোটা মহাবিশ্ব একটি লৌহ পিণ্ডে পরিণত হয় যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই একটা লোহার পিণ্ডের ভিতরে আবদ্ধ হয়ে গেছি এমনও যদি সংকট তৈরি হয় তাহলে লা ইলাহা যদি কেউ বলে মহা বিশ্বকে ফেটে ফোরে ছেড়ে ওই লোক বেরিয়ে যাবে এই মহাজাগতিক লৌহ পিণ্ডের ভেতর থেকে এমন মহাশক্তিধর অকল্পনীয় ক্ষমতাধর এই কালেমা ল এটি হলো পণ্যের এক মহাসাগর যার কোন কুল কিনারা নেই এই মহাসাগরে যত তাপ যত আবর্জনা পড়বে সব বিশুদ্ধ হয়ে যাবে মান ইলাহা যে ব্যক্তি ইলাহা ইহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে ইন্সলাম ইয়াহ দেবো মা কেন কলা এই কালমার ভিত্তিতে যেই ব্যক্তিটি ইসলাম কবুল করবে তার অতীতের সমস্ত কালিমা কলঙ্ক তার অত্যাচার অবকিছু মুসলিমদের কালেমা নয় সমগ্র মানব জাতির কালেমা মানব জাতির সকল বর্ণ ভাষা গোত্র নির্বিশেষে সবার আপন ধন সবচেয়ে বড় ধন সবচেয়ে অমূল্য রতন হলো কোন গুণাই ছেড়ে দেবে না সমস্ত গুনা পাপ নিশ্চিন্ন করে দেবে আর লাহা ইর জ্ঞানই সকলের আগে শিখতে হবে সবকিছুর আগে তারা মুখ দিয়ে তাদের জিও বা প্রস্ফুটিতে হবে সেই ভাষাটি সেই কালেমাটি যেন হয় লাহা ই প্রিয় ভাই বোনেরা আজকে সেই কালেমা নিয়ে মহাবিশ্বের মহামূলনীতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মূলনীতি না থাকলে গোটা জীবনটাই মিছে গোটা জীবনটাই ব্যর্থ পৃথিবীতে যেমন কালেমা না থাকলে ক্যামত এসে যাবে আপনার আমার জীবনেও ক্যামত হয়ে যাবে যদি এই কালেমা থেকে আমরা বঞ্চিত হই আল্লাহ সেই মহাপ্রলয় থেকে আমাদের সবাইকে হেফাজত করুন ইহা ইহ কি সুন্দর কালেমা একটি বর্ণ এমন নেই যে যেখানে কোনো বিন্দু আছে এমন একটি বর্ণ নেই যে এখানে যে বনটি উচ্চারণ করতে ঠোঁট মিলাতে হবে মৃত্যুর সময় মানুষটা কত দুর্বল হয়ে যায় শক্তিহীন হয়ে যায় দুটো ঠোঁট মিলাবে সেই ক্ষমতাও তার থাকে না এজন্য জন্য একটি কালে মাল্লা দিয়েছেন মুখের ভেতরে শুধু জিও বা না যে কালেমাসে পড়তে পারবে ইলাহ কাকে বলে আল্লাহ শব্দের মর্ম কি প্রিয় ভাইয়েরা ইল্লাহ মানে হলো আল মাহবুদিন এই কালেমার মধ্যে এখানে এই লাহ মানে হলো সত্য মাবুদ। মাহবুদ শব্দটি এ বাঁদ শব্দ থেকে নির্গত হয়েছে এ বাঁদর শব্দ অর্থ হল গায়গায় পরিপূর্ণ ভালোবাসায় সম্পূর্ণরূপে বিনয় অবনত হয়ে যাওয়া বিগলিত হয়ে যাওয়া একেবারে কাদা মাটির মতো কোমল নরম হয়ে যাওয়া কারো সামনে কারো ভালোবাসায় এটাকে বলা হয় এ বাদ বন্দা আল্লাহর সামনে এত বিনয়ী হবে এত ভালোবাসায় গদ গদ হবে যে একেবারে কাদা মাটির মতো যে কাদা মাটি থেকে আল্লাহ বান্দাকে বানিয়েছেন তার হৃদয়টা কাদা মাটির হয়ে গেছে। পাথরের মতো পাশান হয়নি এমনি খলে কুম্ভা সারমিন আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করবো কাদা মাটি থেকে কাদামাটি যেমন নরম মনটাও সেরকম নরম হয় যার সামনে তাকে বলা হয় এলাহ আব্দুল্লাহ আবদুল্লাহ কাকে বলে যে আল্লাহর মোহাবে গেছে আল্লাহ ছাড়া তার আর কারো দিকে মাটির উপরে সে বাস করে ঠিকই কিন্তু তার মন শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত আল্লা মুখী জাহাজ যেমন সাগরের উপরে ভাসে পানির উপরে ভাসে কিন্তু জাহাজের ভেতরে পানি ঢুকার কোনো অধিকার নেই যদি পানি ঢোকে তাহলে টাইটানিকের মতো নিমজ্জিত হয়ে ইতিহাস হয়ে যাবে আমাদের হৃদয় খানীয় একটি টাইটানিক জাহাজের মতো এখানে কোনো পানি ঢোকানো যাবে না গায়রুল্লাহকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না এখানে শুধু আল্লাহর আল্লাহর ইমান তাঁর মহাব্বত ভালোবাসা তার ভয় তার প্রতি শ্রদ্ধা তার প্রতি প্রত্যাশা আশা এখানে থাকবে এই হৃদয়ে যদি ফুটো হয়ে গায়রুল্লাহ ঢুকে পড়ে তাহলে টাইটানিকের পরিণতি বরণ করতে হবে লা ইলাহা ইল্লাহ প্রিয় ভাই বোনেরা এই কালেমার ব্যাখ্যা সুদীর্ঘ সম্ভবত একটি পর্বে আমি শেষ করতে পারব না কারণ এই কালেমা নিয়েই আল্লাহ বলেছেন ফাহম তুমি জ্ঞানী হও পন্ডিত হও বিজ্ঞ হও আমাদের সামনে একটি বিরতি হাতছানি দিচ্ছে বিরতি নিয়ে তারপরে আবার হাজির হবো লাহা ইল্লাহ নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষার ফালা এই সমস্ত আমুলকে বর্জন করতে হবে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একসলিমে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 দেখুন ইসলামের গল্প বলো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সম্প্রচার প্রিয় ভাই বোনেরা বিরতি শেষে আবারও আসলাম আপনাদের সামনে লা লাহা ইর মূলনীতি নিয়ে এই মূলনীতি না থাকলে গোটা জীবনটাই মিছে গোটা জীবনটাই ব্যর্থ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 শক্তিহীন হয়ে যায় দুটো ঠোঁট মিলাবে সেই ক্ষমতাও তার থাকে না এজন্য জন্য এমন একটি কালেমা আল্লাহ দিয়েছেন মুখের ভেতরে শুধু জিও বা যে কালেমা সে পড়তে পারবে ইলাহা ইলাহ কাকে বলে আল্লাহ শব্দের মর্ম কি প্রিয় ভাইরা ইলাহ মানে হলো আল মাহবুদে এই কালেমার মধ্যে এখানে ইলাহ মানে হলো সত্য মাবুদ।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 এত ভালোবাসায় গত হবে যে একেবারে কাদা মাটির মতো যে কাদা মাটি থেকে আল্লাহ বান্দাকে বানিয়েছেন তার হৃদয়টা কাদা মাটির মতোই হয়ে গেছে পাথরের মতো হয়নি খ্রিস্টান কোনো পত্তলিক কোনো বৌদ্ধ কোনো জাতির কেউই জান্নাতে যাবে না যদি সেহা ইহকে বিশ্বাস না করে এই কালেমা দিয়ে তার হৃদয় মনকে অলঙ্কৃত না করে সাজিয়ে না নেয় এই কালেমার নুরে নুরাহি না করে নেয় কারোই কোনো উপায় নেই নবী সালাম তার চাচা আবু তালেবকে এই কালেমা পেশ করেছিলেন আবু তালেব এই কালেমাটি সে পড়েনি নী বলেছেন আমি আমার চাচার কাছে যে কালেমাটি পেশ করেছিলাম এই কালেমাটি যে আমার থেকে কবুল করবে এই কালেমা তার জন্য নাজাদ হয়ে যাবে সাহেব খুয়ারি সাহেব মুসলিম সহ বহু হাদিস গ্রন্থে এই কালেমার জান্নাতের চাবি কাঠি হওয়া জান্নাতে চলে যাবে যে ব্যক্তি কালেমা পড়বে সে পানি রয়েছে মান ইলাহা যে ব্যক্তি পড়বে সে জান্নাতে চলে যাবে ইলাহ কাকে বলে একটু আগে বলেছি ইহ মানে এখানে সত্য মাবুদ হৃদয়ের সমস্ত ভালোবাসা যাকে আপনি ঢেলে দেবেন হৃদয়ের সমস্ত বিনয় যার সামনে আপনি পেশ করবেন তাকে বলা হবে ইহু আবুহু প্রিয় ভাইয়েরা যে যাকে চূড়ান্ত ভাবে হৃদয়ের সব ভালোবাসা দেবে দুই তার কথাই উঠা করবে আনুগত্য করবে তিন তাকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাবে চার তার বন্ধুদেরকে নিজের বন্ধু মনে করবে পাঁচ তার দুশ্মনকে নিজের দুঃশন মনে করবে এই পাঁচটি কাজ যে যার জন্য করবে সে তার ইলাহে পরিণত হবে অতএব যে ব্যক্তি আল্লাহকে তার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিল যেমনটি নবী সাল্লা সাল্লাম বলতেন আহেবুল্লা হাম্বালি। একশো পঁয়ষট্টি নম্বর আয়াত পাঁচ নম্বর সুরোয়াল মায়দার চৌ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে তারাও আল্লাহকে ভালোবাসে তাহলে যে ব্যক্তি তা হৃদয়ে সবটুকু ভালোবাসা আল্লাহকে দিল দ্বিতীয়ত আল্লাহর কথায় উঠা বসা করলো আল্লাহর আনুগত্য করল আল্লাহর জন্যই তার মরা। বাছা মারা ফুল আলমিন এই যে জন্য তার সকল জন্য আল্লাহর উদ্দেশ্যে ন্যাস্ত সে বলছে আমার সালাত অনুসুকি আমার কোরবানি সহ সমস্ত এবাদত বন্দিগি ও মাহিয়ায় আমার জীবন ও মামা আমার মরণ কার জন্য আমি দিয়েছি আমার কোরবানি এবং সমস্ত ইবাদতে তার কোনো শরিক নেই সমস্ত এবাদত তাকেই দিয়েছি আল্লাহকেই দিয়েছি আমার জীবনে কারো কোনো পাওনা নেই অংশীদার নেই আমার জীবনের পুরোটাই আল্লাহর জন্য আমার জীবনের একটি সেকেন্ড ও জন্য নয় আমি মায়ের সেবা করলেও আল্লাহ নির্দেশের কারণেই করব। স্ত্রীর সেবা করলেও আল্লাহ বলেছেন এই জন্যই করবো ছেলেমেয়ের সেবা দিলেও আল্লাহ বলেছেন তার জন্যই আমি করব। আমি রাষ্ট্রের সেবা দিলে আল্লাহ বলেছেন তার জন্যই আমি সেটা করব। আমি কোনো মানুষের সেবা করলে কেন করব আল্লাহ বলেছেন আল্লাহর জন্যই করব। তাহলে আমার মাহায়া জীবনের সমস্ত কিছুই প্রতি মিনিট ঘন্টা আমার পুরো দিন বছরকে সেজদা করব না কোনো চন্দ্র সূর্যের আবাদত করব না একটি সেকেন্ডের জন্য গায়ুল্লার সামনে মাথা নত করব না অতি আর মরে যাবো যে মরণটাও আল্লাহর জন্য হান আমি আল্লাহর কথায় উঠা বসা করি তাহলে যে আল্লাহকে ভালোবাসা দিল পরিপূর্ণ আর তার সমস্ত আর আনুগত্য অর্পণ করল আল্লাহর উদ্দেশ্যে এবং বলল সে আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য তার জীবনের যত জন্ম আছে সব আল্লাহকে অর্পণ করে দিল আল্লাহ মানুষ বলে আমি দেশের জন্য জীবন দিয়েছি আমি সাহিত্যের জন্য আমার সব কিছু ব্যয় করে ফেলেছি আমি জাতির জন্য আমার ধনরত্ন ধন সম্পদ সব উৎসর্গ করেছি তো জন্য তো তুমি জাতিকে দিয়ে দিলে দেশকে দিয়ে দিলে সাহিত্যকে দিয়ে দিলে তোমাকে বলতে হবে আমি আল্লাহর আমি আল্লাহর জন্য সাহিত্যের পেছনে জীবন ব্যয় করেছি আমি আল্লাহর জন্য জনগণের সেবা করেছি জন্য আল্লাহর তাহলে যে ব্যক্তি আল্লাহকে তার হৃদয়ে সবটুকু ভালোবাসা দেবে আর তার জীবনের জন্যটা আল্লাহকে দেবে যা কিছু করবে আল্লাহর জন্য তার সব আনুগত্য আল্লাহর জন্য আল্লাহর কথা সে উঠা বসা করে তিন নম্বর আল্লাহ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই পৃথিবীতে আমি সংসার করি আল্লাহকে পাওয়ার জন্য। আমি সমাজ সেবা করি আল্লাহকে পাওয়ার জন্য রাষ্ট্র সেবা করি আল্লাহকে পাওয়ার জন্য মানব সেবা করি আল্লাহকে পাওয়ার জন্য আমি ডাক্তারি করি আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষকতা করি আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমি যা কিছু করি ঘর সংসার ব্যক্তিগত খাবার দাবার যা কিছু করি প্রত্যেকটা কাজের পিছনে আমার লক্ষ্য আমার আল্লাহ যাতে তুমি খুশি হয়ে লা তাহলে যে তার জীবনের সবকিছু করবে আল্লাহর কে পার উদ্দেশ্যে তার জীবনের লক্ষ্যই হলো আল্লাহ বড় দুঃখ লাগে যখন কোন ছাত্র আমি পাশ করলো তাকে প্রশ্ন করা হলো তোমার জীবনের লক্ষ্য কি সে বললো ইঞ্জিনিয়ার হওয়া সে বলল একজন মন্ত্রী হওয়া সে বলল আমি একজন ইতিহাসবিদ হবো এটা আমার জীবনের লক্ষ্য কত নিছতা এত বড় জীবন একজন মানুষের জীবন কত বিশাল একজন মানুষের মূল্য কত একজন মানুষ যখন ইমানদার হয় যখন লাইলা হাই্লাহ বলে তখন এই একটি মানুষ যতদিন বেঁচে থাকবে কুল কায়নাথ সারা মহাবিশ্ব আল্লাহ তালা তার জন্য জারি রাখবেন মান রাখবেন কত বড় মূল্য তার এত বড় মূল্যবান মানুষ তুমি ডাক্তারির জন্য বেঁচে আছো ডাক্তারি তোমার জীবনের লক্ষ্য ইতিহাসবিদ হওয়া মন্ত্রী হওয়া জীবনের লক্ষ্য এইসব খড়কুটো মশার ডানা তোমার জীবনের লক্ষ্য লাই ল মানে আমি যখন লাই ল পড়লাম তার মানে আমার জীবনের লক্ষ্য আমি আল্লাহকে বানিয়ে ফেলেছি আমার আর কোনো লক্ষ্য নেই আর বাকি সব জীবনের উপলক্ষ। জীবনের প্রসঙ্গ জীবনের সাইড যেদিন লাই লাইল্লাহ পড়েছি সেদিন আমার জীবনের চাওয়া পাওয়া আমি ঘোষণা করে দিয়েছি আমার অল্লাহ তাকে চাই শুধু বেলাল যেমন চিৎকার করেছেন মরুভূমির তপ্ত বালির বুকে পাথর ছাপা অবস্থায় আহাদ বলে চিৎকার যাই হোক না কেন তাদের পরিচয় যাই হোক না কেন তারা আমার বন্ধু মানে হাব্বা ও আবগদ আলিল্লাহ ও মানে ও আহত আলিল্লাহ ফকদ ইমান যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বঞ্চিত করলো সেই মানকে পরিপূর্ণ করলো এটা সাহি হাদিস তাহলে চতুর্থ পর্যায়ে আল্লাহর যে বন্ধু সে আমার বন্ধু আল্লাহ ইমানদারকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো আল্লাহ কোরআনওয়ালাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসবো আল্লাহ নামাজিকে ভালোবাসেন তাকে আমি ভালোবাসবো প্রজাদারকে আল্লাহ পছন্দ করেন আমি পছন্দ করব করবো হাজমরাকারী পূর্ণবানকে সালেহীন কে আল্লাহ ভালোবাসেন আমি ভালোবাসবো পঞ্চমত যারা আল্লাহ দুই জালি মুশেকদেরকে আল্লাহ ভালোবাসেন না আমি ভালোবাসি না আল্লাহ দু আমার দুঃখ তাহলে পাঁচটি পয়েন্টে আমি আল্লাহকে ইলাহ মাল্লাম আমি পরিপূর্ণ ভালোবাসা আল্লাহকে দিলাম পরিপূর্ণ আনুগত্য আল্লাহকে দিলাম তাকে আমার জীবনের লক্ষ্য বনালাম, তার বন্ধুকে আমার রূপে ঘোষণা দিলাম তার দুশ্মনকে আমার দুশ্মন রূপে আমি ঘোষণা করলাম এই পাঁচটি কাজ যদি আল্লাহর জন্য করি তাহলে ইলাহা আমার সত্য হয়ে গেল আর আহমদুলিল্লাহ আমি লাহাইতে বিশ্বাসী হতে পারলাম আর যদি আমি অন্য কাউকে আমার হৃদয়ে সবটুকু ভালোবাসা দেই তার কথাই উঠা বসা করি তাকেই জীবনের লক্ষ্য বানাই তার বন্ধুকে বন্ধু বানাই তার দুশ্মনকে আমার দুশ্মন বানাই সব তার জন্য করি কোনো ধর্মগুরুর জন্য কোন নেতার জন্য বা অন্য কোনো কিছুর জন্য যদি এই পাঁচটি কাজ করি তাহলে আমি যত ইল্লাহ বলি না কেন আল্লাহ আমার ইলাহ হলেন না ওই বস্তুই আমার ইলাহ হয়ে গেল প্রিয় ভাই বোনরা এ কালেমা ঠিক না হলে এবাদত মিথ্যা যতক্ষণ আখিদা তাহি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না এবাদত নামে হলো তাহিদি রোমা খোলা কতুল ইনসা বলে আবদুন অপেক্ষায় থাকুন পরবর্তী পর্বেরু আলাইকুম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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন ত্রিশ ডিবি শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন নামে। कुरान भल भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते होले देखुन हुख कुरान ओ काल और इी आदर्श कल रे आठ टेब समय पीस टी बांगल